بسم الله إن الحمد <سؤال> لله نحمده و نستاينه و نستغفره و نعوذ بالله من شرغ أنفسنا من سيئة عمالنا من يهده الله فلا مدل الله و من يدلل فلا هادئ الله واشهدو الله إله إلا الله واده لا شرق الله واشهدو أنه محمد عبده ورسله أما بعد গতদিন আমরা তহিদের তিনটা ভাগ নিয়ে একটু কথা বলছিলাম এবং টেস্ট টাচ করে গেছিলাম আমরা এটাতে খুব ডিটেলসে না কারণ আরো ডিটেল যারা পড়াশোনা করতে চান তাদের উচিত হবে বই ধরে বা একটা ভালো বই ধরে এটা শেখা বা জানতে চেষ্টা করা আমাদের আমরা আমাদের স্কোপ নাই যে এরকম আয়োজনে এর খুব বেশি কিছু আলোচনা করার স্কোপ নাই তথাপি আমরা একটু কথা বলবো আরো অ্যাডিশনাল কিছু কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে তহিদের যাত্রা কোনো মানুষ যখন নিজেকে তহিদের উপর প্রতিষ্ঠিত করতে চাবেন একটা জিনিস রিয়েলাইজ করব যে আল্লাহ তহেদ মানে শির্কের উল্টা জিনিস আপনার আধারের উল্টা বা আধারের বিপরীতে যেরকম আলো শির্কের বিপরীতে সেরকম তহিদ আল্লাহর ইচ্ছা আল্লাহ চান যে তার সকল বান্দারা তাদের জীবনে এবং সমাজে এবং পৃথিবীতে তহিদ প্রতিষ্ঠিত করুক বা তহিদের উপর প্রতিষ্ঠিত থাকুক আমরা আমরা কোথার থেকে তহিদের যাত্রা শুরু করবো এটা বলতে বলতে চাচ্ছিলাম যে মানে একজন সাধারণ মানুষ সে স্টার্ট করতে পারে এখান থেকে যে আমি আগে বলছিলাম যে সব কিছুর থেকে আল্লাহকে আলাদা করতে হবে যা কিছু একজিস্ট করে যা কিছু অস্তিত্বে আসে আসে বা ছিল বা থাকবে সব কিছু থেকে সবকিছু একদিকে আল্লাহ একদিকে এবং তহিদের যাত্রা শুরু করতে পারেন আপনি এই বোধ থেকে যে আর কিছুই আল্লাহর মতো না এটা এটা স্টার্টিং পয়েন্ট হইতে পারে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কোনো কিছুর সাথে আল্লাহর কোন সিমিলারিটি নাই বা কোন কিছু আল্লাহর মতো নয় এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেখান থেকে আপনি আপনার জীবনে তহিদের ধ্যান ধারণা অথবা তহিদের জানা এবং মানা বা প্রতিষ্ঠা করার যাত্রা শুরু করতে পারেন করোনার দুইটা আয়তে এই কথাটা আসে আগে হয়তো আমি বলছি আমার মনে নেই আপনারা যদি বলে থাকে আগে রিপিটেশন হবে তবুও এটা হচ্ছে সুরা ইখলাস যেটাকে আমরা বলি সেটা শেষ আয়তে আমরা বলি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহেদ এটা হচ্ছে এটা মিনিং হচ্ছে যে আর কিছু আল্লাহর মতো না আপনারা দেখে নিন অর্থবা বা আরেকটা হচ্ছে সুরা সুরা সুরা সুরা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সুরা তার এগারো নম্বর আয়তে প্রথম অংশটুকু লাইসাকা মিসলিহি লাইসা মিসলিহি সইউন আর কিছুই তার মতো না মিসলিহি মানে তার মতো না সাইন কোন জিনিস আর কোনো জিনিসই তার মতো না বা কোনো কিছু তার মতো না খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ছোট্ট একটা আয়াতের অর্ধেক কিন্তু তারপরেও একটা ওয়ার্ল্ড রিওয়ার্ড তো আপনার মনে আমরা যখন বড় হচ্ছি ছোট ছিলাম বড় হচ্ছি বা বাচ্চা ছিলাম তখন অনেক কিছু তো মনে হতো যে আকাশে মেঘের দিকে তাকায় বা ইব্রাহম আল সাল্লাম যেরকম বলছেন যে সূর্য তারা চাঁদ এরকম ছোটোবেলায় বা যখন আমরা অবুধ ছিলাম বা যখন আমাদের জ্ঞান কম তার মনে হইতে পারে যে আল্লাহকে এরকম আল্লাহকে এরকম আল্লাহকে এরকম যখনই যেটা মনে হবে আল্লাহ ইজ দ্য আদারনেস অফ মানে সেটা আপনি কিছুর মতো না আল্লাহ সুতরাং আপনার যদি কখনও মনে হয় আপনার মনে আসে যে এই জিনিসটা কি আল্লাহকে এই জিনিসটার মতো সাথে সাথে আপনি এই আয়াত দুইটা মনে করবে এবং মনে করে নিশ্চিত হবেন অথবা নিজেকে নিশ্চিত করবেন বা নিশ্চয়তা সহকারে জানবে যে না আল্লাহ ইজ দা আদার নাসবে আল্লাহ এমন না এর মতো আল্লাহ না তো এখানে আসলে অনেক মানুষ পত্রলীক যারা বা যারা মুশ্রিক তারা কিন্তু এখানে ধরা খেয়ে গেছে এখান তারা অনেক সময় মনে করছে যে আল্লা বোধ হয় এই গাছের মতন একটা গাছকে দেখে তারা খুব ভয় পাইছে বা খুব বিকট লোকিং একটা গাছ তো মনে হয়েছে যে এটা হয়তো আল্লাহ একটা ম্যানিফেস্টেশন বা আল্লাহ বুঝেই এরকম দেখতে সেই গাছটাকে তারা পূজা করছে কখনও একটা বিশাল আকৃতির সাপ দেখে তারা ভয় পাইছে বা মনে করছে যে আল্লাহ কি এরকম বা হয়তো মনে হয়েছে তাদের যে এটা আল্লাহ একটা রূপ বা এরকম কিছু তারা সেটার কাছে সৃষ্টি করছে বা সেটাকে পূজা করছে বা সেটাকে অ্যাপিজ করার চেষ্টা করছে মনে করছে যে একে সন্তুষ্ট রাখলে আমাদের জীবনটা ভালো চলবে এইভাবে কিন্তু মানুষের মনে আস্তে আস্তে নানারকম মূর্তি যেটা আমরা বলি বা চেহারা যেটাকে বলি মানুষ নানারকম চেহারাকে এলা বলে অথবা আল্লাহ বলে অথবা আল্লাহর মতো বলে চিন্তা করছে এটা থেকে আমরা মুক্ত থাকতে হলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে আর কিছুই আল্লাহর মতো না সুতরাং যখন আমাদের মনে হবে যে বা কেউ সাজেস্ট করবে যে আল্লাহকে এরকম না আল্লা আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাক্ট আল্লাহ যতটুকু নিজের সম্বন্ধে বলছেন আমরা নিজেদেরকে সেটুকুর ভিতর রাখবো আগের দিনও বলছি আমরা আল্লাহ যেটুকু বলছেন তাকে কোনো কল্পনা দিয়ে বা কোনো কিছুর সাথে সিমিললি বা সিমিলারিটি চিন্তা করে তাকে ডিফাইন করবো না ঈশ গেল আমরা ওই তিন ধরনের তহিদের কথা বলে একটা জায়গায় বললাম যে তহিদ উলুহিয়া মানে ইবাদতের ব্যাপারে যে তহিদ সেটা হচ্ছে ফ্রুট আমরা বললাম ওটা ওটা হচ্ছে তহিদের পারফেকশন বা তহিদের স্টেপ বাই স্টেপ যদি যাই তাহলে ওইটা হচ্ছে শেষ পর্যায়ে আসলে নবী পায়গম্বরকে আল্লাহ যুগে যুগে পাঠাইছেন কিন্তু এই তহিদের এই জায়গাটাকে ঠিক করার জন্য কারণ আসমাবাসেফাত অথবা তহিদ রুবিয়া মানে কাজকর্ম যেটা আল্লাহর সেই সেই ব্যাপারে যে তহিদের কনসেপ্টটা বা চিন্তা অদ্বিতীয়তা আল্লাহর অভিন্নতা বা আফসলুটনেস আল্লাহর যেটা সেটা মোটামুটিভাবে ধরেন কাফিল মুশ্রিকা অনেকে স্বীকার করে আল্লাহ কোরআনে বলছেন যে তারা কি জিজ্ঞেস করো এখানে আমরা একটা দলিল পড়ি যে আল্লাহ যেখানে বলতেছেন যে এটা হচ্ছে সুরা মু চুরাশির থেকে নিয়ে উননব্বই নম্বর আয় আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করুন এই পৃথিবী এবং তাতে যারা রয়েছে তারা কা যদি তোমরা জানো তারা বলবে আল্লাহর বলুন তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না প্রশ্নবোধক চিহ্ন জিজ্ঞেস করুন কে সাত আসমান এবং মহান আরসের অধিপতি তারা বলবে আল্লাহ অর্থাৎ এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু স্বীকার করবে তারা বা তারা কাফের মশ্রিক যারা আছে পৃথিবীতে একদম কথা আমি বলতেছি না বা একদম আল্লাহ অস্তৃত যারা বিশ্বাস করে না এই এই শ্রেণীতে আসে না বাট মক্কার কাফের বা মুশরিক যারা ছিল মদিনা অথবা এখনকার যারা তারাও বিশ্বাস করে আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম তখন আমি বলছি হয়তো আপনাদেরকে যে ওই ছেলেমেয়েরা সোয়ে করত যে বাই হিম হু ইজ আপ বা বাই হুম হি ইজ আপ দে মানে তার নামে কসম কাটতেছে তার মানে মানে ব্যাগলি মনে করে যে কেউ একজন উপরে আছে বা থাকার কথা সো এটা ধরেন কাফের মুশিকে স্বীকার করবে যে আকাশ থেকে অনেক কাফের মুর্শিকে স্বীকার করবে আকাশ থেকে কে পানি বর্ষণ করেন কে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছেন কে রিজেক্ট দিচ্ছেন বা এই ধরনের জিনিসগুলো কে চন্দ্রসূর্য এগুলো নিয়ন্ত্রণ করেন তারা হয়তো স্বীকার করবে অনেকে একই কথা আল্লাহ যে নামগুলো আছে বা সিফাতগুলো আছে সবকটা না হইলেও অনেকটুকুই বা অনেকগুলি অনেকে স্বীকার করবে তারা মুসিক হলো করবে কাফের হলো করবে বাট সমস্যাটা হয়ে যায় এসে এই এই যেটা বললাম যে লাস্ট ক্যাটাগরি যেটা আমি যে সেদিন ক্যাটাগরি হিসাবে আমি যেটাকে লাস্ট বলছিলাম যদিও বর্ণনা করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে এটা ঠিক মানে এই সিরিয়ালই করবেন সবাই এমন কোনো কথা না কিন্তু আমি ইচ্ছা করে করছিলাম যে স্টেপ বাই স্টেপ বোঝাই থেকে আমি বলছিলাম যে শেষ বা পারফেকশান হচ্ছে তহিদের তহিদ উলুহিয়া বা ইবাদতের ব্যাপারে যে তহিদ সেটা কথা বলতেছিলাম সো যুগে যুগে নবী পগম্বরকে আল্লাহ এইটা ঠিক করতে পাঠাইছেন এটা এই জন্য যে একটা সময় পরে দেখা গেছে যে মানুষজন প্রথমে হয়তো তহিদের উপর ছিল কোনো একজন নবী বা কোনো একজন রাসুল এসে গেছেন তারপর তার তহিদের উপর ছিল তারপরে দেখা গেছে গ্রাজুয়ালি ওর ভিতরে ভেজাল ঢুকে গেছে মানুষ তখন আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তাওয়াসুল যেটাকে আমরা বলি ওয়াসিলা যেটাকে আমরা বলি তাওয়াসুল মানে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওয়াসিলা যা যার মাধ্যমে নৈকট্য লাভ করবে এরকম এজেন্সি সমূহ ধরতে শুরু করছে এবং এ বাদতে শরিক করতে শুরু করছে লাত মানাতুজা বা এই ধরনের আরও যত মূর্তি অথবা আল্লাহ ছাড়া আর যা কিছুতে মানুষ যুগে যুগে পূজা অর্চনা করে আসছে তারা অনেক সময় হয়তো এরকম মনে করে যে বা মনে করছে যে আসলে আমরা এর এর এর পূজা করি না বা আসলে একে মানে একদম সুপ্রিম ইলা মনে করি না বাট একটা ছোট ইলা ডেমিগড পেটি গড এরকম কিছু ছোট ছোটো এই গড উইথ এ ছোটো জি যদি আমরা বলি না ছোট্ট ইলা বা ছোট্ট একটা এজেন্সি যার মাধ্যমে আমরা বড় মানে সুপ্রিম ইলা যে তার নৈকট্য লাভ করতে পারব বা তার কাছাকাছি যেতে পারবো বা এই আমাদেরকে তার কাছে নিয়ে যাবে এই ধরনের চিন্তা আসে বা উদ্ভট চিন্তা আসে মানুষের মনে এবং গ্র্যাজুয়ালি মানুষ এই ইবাদতের জায়গাটাতে শেখ করতে শুরু করে বা ইবাদতে শরীর করতে শুরু করে অন্য কিছুতে এই জন্য আল্লাহ যুগে যুগে এই জায়গাটাকে ঠিক করতে মেনলি রসুলদের এবং রবিদের আর আর একটা কথা বলি এটা যদিও শুনতে কেমন লাগবে আমি জানি না এটা হচ্ছে যে ধরেন কাজকর্মের ব্যাপারে ধরেন আল্লাহ একটা নাম হচ্ছে রব প্রতিপালন আর রব আল্লাহ আমাদের লর্ড প্রতিপালক বা প্রতিপালন করেন আমরা আল্লাহ একটা নাম হচ্ছে আর রব বা একটা নাম হচ্ছে আর রাহিম সো অনেক আপনি বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজের লিমিটেশনের জন্য অথবা আল্লাহ প্রদত্ত কিছু গুণাগুণ যেগুলো আল্লাহ মানুষকে ডিমিনিউটিভ ফর্মে দিস ছোটক আকারে দিস যদিও অ্যাপসোলিটভাবে সেই গুণগুলো তার সেগুলার জন্য কিন্তু কিছু কিছু কাজকর্ম আমরা মানে আর বর্ণনার আর ভালো বর্ণনার কোনো উপায় না পাওয়াতে আমরা বলবো যে ধরেন ফর এক্সাম্পল আমার বাবা মা আমাকে প্রতিপালন করেন আল্লাহ আমাকে প্রতিপালন আল্লাহ মহাবিশ্বের সব কিছুতে প্রতিপালন করেন এই একটা উদাহরণ দিলাম আমাকে এখন বাবা মাকে কেন প্রতিপালন করেন বাবা মার ভিতর প্রতিপালন করার ইনস্টিংটা আল্লাহ সৃষ্টি করছেন বাবা মাকে আল্লাহ সৃষ্টি করছেন তাদের ভিতরে এই ইটা ডিসেন যারা যেন তারা আমাদেরকে প্রতিপালন করে আমাদের বাবা মা আল্লাহর সৃষ্টি প্রতিপালন করার কাজটা আল্লাহ সৃষ্টি প্রতিপালন করার ইচ্ছাটা আল্লাহ সৃষ্টি এবং একটা ডিমিউনিটি মানে খুব লিমিটেড স্কেলে বাবা মা আমাদের প্রতিপালন করেন অ্যাবসোলুট সেন্সে আল্লাহ হচ্ছে সব বাবা মারও প্রতিপালক আমারও প্রতিপালক মহাবিশ্বের প্রতিপালক সব কিছুর প্রতিপালক সো তারপরে ওর ল্যাঙ্গুয়েজের লিমিটেশনের জন্য আমরা হয়তো অনেক সময় একটা টার্ম আল দিয়ে আল্লাহর ব্যাপারে ব্যবহার করি এবং আল ছাড়া হয়তো কোন সৃষ্টি ব্যাপারেও ব্যবহার করতে পারি কাজকর্মের নিরিখে যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আর রাহিম যেটা আর রাহমান যেটা আল্লাহর নাম দুটার কাছাকাছি জিনিস একটা হচ্ছে আপনার তো জানেন বাইর ইসলাম আর রাহমান হচ্ছে কাফের প্রতি বশ্মিকের প্রতি পাখির প্রতি ছাগলের প্রতি গরুর প্রতি যে কোনো জীবজন্তু জন্ম যা কিছু আছে মহাবিশ্বের সব কিছুর প্রতি আল্লাহ যে দয়া যে দয়াটা কোনো কন্ডিশনাল দয়া না যে সৃষ্টির জন্য যে দয়া আল্লাহ সেটাতে আমরা সেই সেই দয়াটা যিনি করেন তাকে আমরা কি বলি আর রহমান বলি এই রহমান গুণটা আর কারো কোনো হতে হইতে পারে বা রহমান নামটা আর কারো কোনো দিন হইতে পারে না রহমান দিয়ে যে গুণটা বোঝে এটা কারো কোনো দিন হইতে না এটা শুধু আল্লাহর নাম নেই আল্লাহরই হইতে পারে আচ্ছা কিন্তু আর একটা নাম আছে আর রাহিম এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সিলেক্টিভ রহম করা সবার জন্য উন্মুক্ত যে রহম সেটা না এটা কিন্তু আর রাহিম শুধু আল্লাহর নাম হবে সত্যি কিন্তু একজন মানুষ আপনাকে এক গ্লাস পানি খাওয়াইলেও আপনি খুব ছিলেন আপনি যদি তাকে বলেন আন্তার রাহিম এখানে কিন্তু কোনো শির হয় না কারণ এটা ডিমিনিউটিভ ফর্মে ছোট একটা কাজে আপনি তাকে আল বাদ দিয়ে আর রাহিম বা দি দি রাহিম না বলে আপনি বলতেছেন আন্তার রহিম শুধু রহিম মানে আপনি আমাকে রহম করছেন মানুষও রহম করে ডিমিউনিটিভ ফর্মে করে অ্যাপসোলুট সেন্সে না মানুষ আপসে আপনাকে দয়া পরবর্তে আপনাকে আপনি তো অফ করতেছিলেন গরমের ভিতরে আপনার জন্য একবার ঠান্ডা পানি নিয়ে দাঁড়াইছে আপনাকে পানি আপনার আপনি তাকে বললেন আনতা এটা কিন্তু শেষ না আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম যে আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই এভাবেই বলতে হবে কিন্তু এটার তুলনা তুল্য মানে তুল্য না জিনিসটা আল্লাহর আল্লাহর রহমতের সাথে বা আল্লাহ রীষের সাথে এটার কোনো তুলনীয় না তুলনা হয় না কিন্তু তারপরেও আমরা হয়তো বলি কিন্তু ইবাদতের ব্যাপারগুলো যখন আসবে তখন এক মাইক্রোন কোনো দিক দিয়ে কোনো কিছু বলার কোনো স্কোপ নেই বলার করার ভাবার কোনো স্কোপ নেই এটা একইবারে একইবারে সহ্য করেন না আল্লাহ যে জন্য ইভেন নবীর আমরা খুব কেয়ারফুল থাকবো যে আমাদের নবী উনি ওনার খুব বড় স্ট্যাটাস আমাদের লাইফে স্ট্যাটাসটা এখানে যে আমরা তার মতো করে আল্লাহর ইবাদত করব। তার মতো করে জীবনযাপন করব। তার মতো করে তিনি আমাদের জন্য উত্তম এক্সাম্পল কার নির নির্ধারিত এক্সাম্পল আল্লাহ নির্ধার করে আল্লাহ আমাদেরকে বলছেন দেখে আমি তার অনুসরণ করি আল্লাহ যদি না বলতেন আমরা করতাম না সেইভাবে সেই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো এবং এটা বলে রাখবো যে ইবাদতের ব্যাপার যেটা আসলে এখানে এক মাইক্রন কোনো দিক দিয়ে যেন আমাদের মনে কখনো কোনো রকম ইবাদতের সেন্স যেটাকে আমরা বলি ইবাদত যেটা যা কিছুকে বলি সেটা যেন নবীর দিকে বা দুনিয়ার কিছুর দিকে যেন এটা নিষবত বলে আর কি আরবিতে বা ডিরেক্টেড না হয় বা সম্পৃক্ত না হয় ফর এক্সাম্পল দোয়া দোয়া আমরা আগে বলছি প্রথম আমরা ইমান বিনষ্ট করে বিষয় পড়ছি আপনাদের সাথে তখন আমরা বলছি কি দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস অর্থাৎ লেবু চিপলে যেরকম লেবুর রসটা হচ্ছে লেবুর নির্যাস মেইন বস্তু ইবাদতের মেইন বস্তু হচ্ছে দোয়া মানুষ তার কাছেই দোয়া করে প্রার্থনা করে চায় যার সে ইবাদত করে এই ইয়া ই আঁকেনা আবৃধু বা ইয় কেনা স্থাইন একসাথে আসছে কথা তার কাছেই চায় যে তাকে দিতে পারে এবং ইবাদতের একটা মূল ই হচ্ছে যে চাওয়া আমরা চাইবো আল্লাহ কাছে আমরা মাফ চাইবো আমরা জান্নাত চাইবো আমরা এনিথিং যা কিছু মনে আসে চাই। এটা হচ্ছে নির নির্যাস ইবাদতের নির্যাস দোয়া এই দোয়াটা যেন কোনো দিক দিয়ে কখনো কোনো সৃষ্টির দিকে সম্পৃক্ত না হয় এটা হচ্ছে তহিদুলুহিয়ার দাবি এবং এক মাইক্রোন আল্লাহ এখানে সহ্য করেন না যেখানে আমাদের দেশে মানুষ দেখবেন জেনে হোক না জেনে হোক অজ্ঞতা বসতেই ধরে নেব আমরা যে নবীর নবীর রসুলের কাছে তো চাই মানে বহু মানুষ আছে নবীর রসুলের কাছে চাই মদিনায় গিয়ে চাই এইখান থেকে চাই নবীর কাছে রসুলের কাছে তো চাই বরং একেবারে হাড়গোড় হয়ে যাওয়া মৃত ব্যক্তি তার কাছেও মানুষ চায় দোয়া করে এবং সেটা তহিদ উলুহ উলুহিয়া যেটা বললাম আমরা সেটাকে বায়োলেট করে যাই হোক তহিদ উলুহিয়া সম্বন্ধে আমরা একটু ই করি একটু পড়ি সামান্য একটু যুগে যুগে যে সমস্ত রসুল পাঠানো হয়েছিল এবং যে সব কিতাব নাজিল করা হয়েছিল তার কারণও ছিল এটা এটা মানে তহিদ উলুহিয়াকে যেন বাস্তবায়ন করা হয় এটাকে যেন প্রতিষ্ঠিত করা হয় এটাকে যেন ঠিক রাখা হয় সেটা এই পৃথিবীতে মানব জাতি আসলে এই পরীক্ষারই সম্মুখীন হচ্ছে আল্লাহ বলেন এখানে বলতেছেন আল্লাহ পারপাস অফ ক্রিয়েশন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে আমরা বলছিলাম আগে যে পরে এটা নিয়ে আলোচনা করব বা আরও আরও রয়েছে আলোচনা এটা ইনশাল্লাহ আমরা এস ভিগো পরবর্তীতে আমরা আরও ডিটেলস করবো কিন্তু আজকে শুধু এটা বলি এই যখন আপনি বিশ্বাস তখনই বলছিলাম আমরা ওই যখন আল্লাহকে সত্যি আছেন এই পর্বগুলো যখন আমরা করতেছিলাম যে আসাদ আলাহাল্লাহ ওরশদুল মোহাম্মদ আলহামদুলসলু যখন আমরা বললাম যে এটাকে মিস করতে পারে না যে একজন সৃষ্টিকর্তা আসেন সৃষ্টিকর্তা অবশ্যই থাকতে হবে বা আসেন এবং তখন যখন আমরা বললাম যদি তাই হয়ে থাকে ডিজাইন যদি হয়ে থাকে পার্পাস যদি থেকে থাকে এটা যদি পরিকল্পনা হয়ে থাকে আল্লাহর প্রত্যেকতে জিনিসের ভিতরে যেটা মেনিফেস্টেশন আছে তাহলে আমাদেরও চিন্তা করা উচিত যে আমাদের জীবনের পার্পাস কী এবং এটা স্পেসিফলি আল্লাহ কোরআনের একটা আয়তা বলছেন আমরা আগেও হয়তো বলছি আবার বলতেছি সুরাজ একান্ন নম্বর সুরা ছাপ্পান আমি জিন এবং ইনসানকে মানে মানুষকে কেবল মাত্র আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করিনি এই যে বললেন আল্লাহ যে তাইলে আপনার লাইফের দি পারাস একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা একমাত্র উদ্দেশ্য একটা না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আমি আপনাদেরকে বলে বললামও আগে যে এইটা ছাড়া আপনি পিএইচডি করেছেন আপনার ডাক্তার হয়েছেন আপনার প্রেসিডেন্ট আপনি মানে নিউক্লিয়ার সায়েন্টিস্ট এভরিথিং হয়েছেন আপনি শুধু এইটা বাদ গেছে আপনার জীবনের সলোয়ান এক আমি আপনাদেরকে বলতেছিলাম যে একটা গাড়ি ধরেন কেউ আপনার কাছে বিক্রি করতেছে একটা সুন্দর গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি তার গাড়ি আপনাকে এসে বললো ভাই গাড়িটা কিনবেন নাকি অ্যান্ড দেন বললো যে গাড়িটা সব ফিচারগুলো আপনাকে বললো অপশানগুলো বললো এই পাওয়ার উইন্ডো এইটা সেটা অটোমেটিক এসি যত রকম হইতে পারে সব বলা শেষ লাস্ট লাইনে গিয়ে বললো কিন্তু একটা কথা আছে জানানোর আপনাকে যে গাড়িটা চলে না আপনি গাড়িটা কিনবেন আর যত গুণাগুণ ছিল গাড়িটার সমস্ত গুণাগুণ হচ্ছে ওই একটা গুণের কন্টিনজেন্ট বা ওই একটা গুণের উপর নির্ভরশীল যেটা একটা গাড়ি এবং এটা চলবে আপনাকে এ থেকে নিয়ে যাবে কিন্তু এ থেকে বিচে যে গাড়ি নিয়ে না যেতে পারে বা যেটা মিউজিয়ামের ভিতরে বসে আসে এটা তো গাড়ির পার্প ফুলফিল করে না আর এককালে এখন আর করে না অথবা যদি কোনো গাড়ি এমন বানান বানায় কেউ কখনও যেটা চলবে না তাহলে সেটা পারপাস ফিল করলো সেটা সেটা কোনো পার্পাস না মানে যে পারপাসে সেটা বানানো সেই পার্পাসে সে ফুলফিল করে না একই ব্যাপার মানুষের বেলা যে মানুষকে যদি শুধুমাত্র আল্লাহর ইবাদতির জন্য সৃষ্টি করা হয় আল্লাহ যেটা বলতেছে জীবনের উদ্দেশ্য আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কারণ সেটা যদি আমরা ফুলফিল না করে মারা যাই তাহলে আমাদের অবস্থা ওই যে ছোলো আনায় বৃথা মানে আমার জীবনে কোনো পার্পাসই ছিল না একদম মেইন একটা এফর্ট ছিল বা একদম আমাদের জীবনটাকে আমরা জীবনযাপন করে গেলাম এটা একেবারে ব্যর্থ একটা ই হলো কারণ আমরা মেন পার্পটাই ফুলফিল করিনি আর বাকি আনুষঙ্গিক যেগুলো পিএইচডি করছি সায়েন্টিস্ট হয়েছি ক্রিকেটার হয়েছি ফুটবলার হয়েছি এগুলো সব গোল্লায় গেলো এই এইভাবে আরও একটা আয়াত আসতেছে যেটা এই তহিদুলুহের ইম্পর্টেন্স বোঝাইতে গিয়ে এই বলতেছেন এটা সুরা আল ইসরার আয়াত তেইশ নম্বর আয়াত এটা সবাই জানেন খুব ওকাদা রব্বুকা আল্লাহ তাবিদু ইল্লা ইয়াহু এটা মানে এবং তোমার প্রতিপালক এর ফায়সালা বা নির্ধারণ করেছেন যে তোমরা তার ছাড়া আর কারো ইবাদত করবে না এই যে এখানে তহিদুল স্ট্রেসগুলো আসছে এরপরে আসতেছে যে একটা একটা আয়াত আসতেছে মানে কথাগুলা কোথায় কোথায় আসতে আমরা বললাম অনেক জায়গায় আসছে সুরা আরফের উনষাট পঁয়ষট্টি তিরাশি পঁচাশি সুরাহুদের পঞ্চাশ একষট্টি চুরাশি সুরা মিনুনের तेईस ए बत्स नंबर आए ये कथागुल आसें से हे हमारा मैं नबी पेगम्बर क्यों तर जर ते तोर प्रति तर आहल क्यी एखे अवश्य कामी मैं नेशन क्यी हे हमार जति आल्ला इबादत कर क्यों ना छड़ा तुम्हारे आ को इलाह नहीं कथाटे त्रेस कर गेस सब नबी पेगम्बर मेसेजर মূল মন্ত্র ছিল এটা মূল বস্তু ছিল এটা উইচ ইজ আমরা অন্যভাবে বলি লাইলাহাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছু করো যোগ্য করো সত্যিকার ইলা নাই তো যাই আমরা আজকে আগে যেমন বললাম যে আমরা একটু তহিদ নিয়ে আমরা শত শত পৃষ্ঠা হাজার হাজার পৃষ্ঠা পড়তে পারি বলতে পারি গল্প করতে পারি বা কথা বলতে পারি আমাদের সেটা স্কোপ নাই আমরা ইনশাল্লাহ যদি কেউ চাই তহিদ নিয়ে পড়াশোনা করতে আমরা তাদেরকে বই সাজেস্ট করবো বা বলবো কি পড়বেন আজকে শুধু অল্প একটা একটা উদ্ভূতি পড়ব শেষ এটাই তহিদ নিয়ে আমার আজকের ডিসকাশানের শেষই হবে তারপরে আমরা অন্য কোথাও চলে যাব ইনশাল্লাহ মানে অন্য অন্য প্রসঙ্গে যাব এটা হচ্ছে আব্দুর রহমান আদি ইনি একজন বড়ো স্কলার ছিলেন ওনার তফসিরা সাদি খুব ফেমাস একটা তফসির যদিও ইংলিশে আমার জানা মতে উৎসুল আছে যেটা আমরা বলি মানে শেষ দিন শেষ ওয়ান টেন আর কি অর্থাৎ শেষ তিনটা এই যেটা আপনার পাড়া জুজ যেটাকে আমরা বলি সেই তিনটা পাওয়া যায় ইংলিশের বাকি আরবে পাওয়া যায় বা এর খুব ফেমাস তাসরির বা খুব ভালো একটা তাসরির আপনাদের সুযোগ হলে ইনশালা পড়বেন বা দেখবেন তো ওনার একটা উদ্ধৃতি আমরা এখন পড়ব তাহিদ উলুহিয়ার সম্বন্ধে বলতে গিয়ে উনি কি বলেন তারপরে আমরা এই এই পর্বটা শেষ করে অন্য জায়গায় যাব সেটা হচ্ছে উনি বলতেছেন এটা হচ্ছে জ্ঞান ও নিশ্চয়তা এটা হচ্ছে জ্ঞান ও নিশ্চয়তার সাথে এটা জানা ও উপলব্ধি করা যে আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ এলাহ মানে আমরা আগেই বলছি যার ইবাদত করা হয় এবং একমাত্র সত্তা যিনি সত্যিকারভাবে ইবাদতের দাবিদার বা যজ্ঞ এটাই হচ্ছে লাইলহা যে স্টেটমেন্ট সেটার সার বস্তু সার কথাটাই এটাই একই সাথে এটা হচ্ছে মানে এই কথাটা আমার মানে মাঝখানে আবার আমি ওনার কথাটা পড়ি বা ওনার কথাটা পড়ে যাই মাঝখানে আমার কথা হলে আমি বলবো সেটা এটা হচ্ছে জ্ঞান ও নিশ্চয়তার সাথে এটা জানা যে ও উপলব্ধি করা যে আল্লাহই হচ্ছেন একমাত্র ইলা এবং একমাত্র সত্তা যিনি সত্যিকারভাবে ইবাদতের দাবিদার বা যোগ্য। একই সাথে এটা হচ্ছে এই বিষয়ে নিশ্চয়তা বিধান করা যে আল্লাহর কোনো সৃষ্টির মাঝে আল্লাহের গুণগুলো বা আল্লাের অর্থ বিরাজমান নয় তাই আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় একজন ব্যক্তি যদি এটা উপলব্ধি করে এবং শুদ্ধভাবে উপলব্ধি করে তাহলে সে তার দাসত্বের ওই ইবাদতের সকল বাহ্যিক ও আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত রাখবে সে ইসলামের বাইরের কাজগুলো সম্পাদন করবে যেমন সালাদ জিহাদ সৎকাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ সরি মন্দ কাজ নির্মূল করা পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণ হওয়া রক্ত সম্পর্ক রক্ষা করা আল্লাহর হক এবং তার সৃষ্টির হক আদায় করা তার প্রতিপালককে সন্তুষ্ট করা এবং তার কাছ থেকে পুরস্কার প্রাপ্তি ছাড়া তার জীবনের আর কোন উদ্দেশ্য থাকবে না তার দৈনন্দিন জীবনের কার্যকলাপে সে আল্লাহর রসুলকে অনুসরণ করবে কোরআন এবং সন্ন্যার দ্বারা যা কিছু প্রমাণিত তাই হবে তার বিশ্বাস তার কর্মকাণ্ড হবে আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামের প্রণয়ন করা আইন অনুশাসন অনুযায়ী তার চরিত্র আচরণ হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অনুকরণে তার দিক নির্দেশনা তার আচরণ ও তার সকল কর্মপদ্ধতি মোতাবেক এই ছিল একটা কোটেশন আব্দুর রহমানা সাদিক কোটেশন বা তার উদ্ধৃতি তার কাছ থেকে উদ্ধৃতি এটা তহিদ উলুহিয়া সম্বন্ধে বলতে গিয়ে উনি বলছেন আমরা তহিদের ব্যাপারে মানে আমাদের যে স্পেসিফিক আলোচনা সেটা এখানে শেষ করে আমরা পরবর্তী অংশে যাব আমাদের লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস যেটা আমরা প্রথমেই বলছি যে আমরা একদম শুরুর থেকে একটু একটু করে দিন শিখবো সেটা এখন এখনকার আয়োজনে যাব সেটা হচ্ছে যে আহলেসুল্লাবাল জামার মতে iman the definitionly so, মানে iman সম্বন্ধে আমাদের আকীদা কি হবে অথবা iman সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে means belief in the heart word on the lips and actions of the physical so, so, so, so, critical... faculties তিনটে জিনিস বললাম ইমান কি ইমানের অর্থ কী বিলিভ ইন দ্য হার্ট অন্তরে বিশ্বাস ওয়ার্ডস অফ দ্য লিপস মুখে ঘোষণা প্রত্যয়ন ঘোষণা প্রোক্লেমেশন প্রোক্লেম করা যায় বলে। এবং অ্যাকশান অব দ্য এবং ফিজিক্যাল ফ্যাকাল্টিজ যেগুলো শরীরের যে অ্যাকশানগুলো আছে সালাদ পড়লেন ফ্রেজায় গেলেন রুকু করলেন আরও যা কিছু আছে মানে জ্যাসটা একটা উদাহরণ is increased by means of worship and obedience eta bole boltesen je ibadater madhye ebong anugottter madhye eta bare eigulo kintu sob iman somporkto aqida porteche amra iman somporke amader ke bishwash habe khub তারপরে খারেজি তারপরে জাহমিয়া তারপরে আশারি তারপরে মাতুরিদি এই এই যে দল উপদল বিভক্ত হয়ে গেছে তার পিছনে দেখবে যে এই কথাগুলো আসবে এই এই যে একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি আমরা ইট ইনক্রিজেস বাই মিন্স অফ ওয়ার্শিপ অ্যান্ড অভিডিয়েন্স তার মানে ইমান বাড়ে কী নিয়ে বাড়ে আপনার ইবাদতের জন্য পারে এবং আনুগত্যে আল্লাহর আনুগত্য যত করবেন আল্লাহর ইবাদত যত করবেন আপনি ইমান বাড়বে অ্যান্ড ডিক্রিজেস বাই মিন্স অফ ডিস অভিডিয়েন্স সিন এবং যখন আল্লাহর অনানুগত্য যাবেন আল্লাহ দ্রোহিতা দ্রোহিতার কথাটা বলতে চাই না অত্যন্ত বড়ো বেয়া দেবী আল্লাহ দ্রোহ আল্লাহ রেখে সেকে বিদ্রোহ করতে পারে না মানে বাই ডেফিনেশান পারে না ঠিক মানুষ করে মানুষ তার ক্ষুদ্রতা বোঝে না এই জন্য করে মূর্খ মানুষ করে ডিক্রেসেস বাই দ্য মিন্স অফ ডিজরবিডিয়েন্স মানে বা অমান্য করার মাধ্যমে সেটা কমে ইমানটা কমে অ্যান্ড এবং পাপ বা গুণার মাধ্যমে সেটা এই যে একটা লাইন পড়লাম লাস্ট লাইনটা এটা নিয়ে কিন্তু মুসলিম বিশাল বিভক্ত মুসলিম অনেক অনেক মানুষ বহু মানুষ পসিবল মেজোরিটি মানুষ মনে করে যে ইমান বাড়ে কমে না ইমানটা কনস্ট্যান্ট একবার লাল্লা বলছি বাস আই ওকে আর কিছু করার দরকার করি বা না করি আমি জাননাতে যাব আমি এটা মনে করে মানুষ আমরা একটা শুরুর একটা ডেফিনেশান পড়লাম এইভাবে আমরা পর্যায়ক্রমে আরও পড়বো পড়ব এরপরে বলতেছেন ইমান ইনক্লুডস बोथ वार्डस एंड डेट्स बोलते इमान क्य कर भावे बोल वार्डस एवं डेट्स दो कर वार्डस मानी कथा और डेट्स मान क्या कथा क्या दुटा के इनक्लूड कर दोटाई आच्छा तरते हैं इन्हें एकटूर फुटनोटे बोलते वार्ड इमान एन अरेबिक मीस बिलिविंग शोयिंग सबमिशन एंड एफर्मिंग तीन ट कथा बोलें विश्व करबें विश्वास करजे के समर्पण करबें एवं প্রত্যয়ন করবেন যে এইটা ঠিক এটাকে এটাকে সাক্ষ্য দেবেন এটা ঠিক অ্যাফর্ম করবেন এটা ঠিক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আল্লাহ আরসের উপর আসেন আসমানের উপর আসেন আমি সেই অনুযায়ী সাবমিট করি নিজেকে সমর্পণ করি আল্লাহর কাছে বা এই বিশ্বাসের কাছে এবং এটা প্রত্যয়ন করি যখন আমাকে একটু জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আসেন আমি বলি যে আল্লাহ করে আসেন এই যে এই যে জাস্ট একটা উদাহরণ আমি বললাম মানে কমন লাইফের উদাহরণ বললাম এরপরে বলতেছেন নানা কথা বলতেছেন আমরা নানা অ্যাঙ্গেলে নানা ভাবে বলতেছেন যেমন ধরেন আপনাদের যে বইটা মমিনাথ আল মমিনাথ গ্রুপে অনেকে শুনতেছেন যে বই থেকে পড়তেছেন মায়েরাবান সেখানে কি বলতেছেন যে ফেসেস সেভেন্টি সেভেন ব্রাঞ্চেস সোহাবল ইমান যে বইটা ইমাম বাহে ওইখানে দেখেন মানে কতভাবে ইমানকে বলা হচ্ছে যে এ এটা ইমানের অংশ ওইটা ইমানের অংশ এটা ইমান বা এরকম ইমান এইভাবেই এখানে আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা এটা শুনবো এখন আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ডস অব দ্য হার্ট অ্যান্ড দ্য টাং এখন কি বলতে স্যার ওয়ার্ডস কি ওয়ার্ডস একটু আগে বললেন ইমান ইনক্লুডস বোথ ওয়ার্ডস অ্যান্ড ডেটস মানে ইমানে ভিতর দুইটাই আছে কথা এবং কাজ এরপরেই বলতে কিসের কথা অন্তরের কথা এবং জিব্বার কথা तर अंतर क्या जिहार क्ज एवं फिजिकल फैकाल्ट क्या मिले एक गथा जिह्वार कथा तर प्रथम वार्डस एंड डेट्स अंशे प्रथम इमान अर्थ हम इमान इनकलूड कर इनक्लूड कर मान इमान भरेमान भरे ই আছে আপনার যেটা মহজুদ আছে যেটা মানে ইমানের থাকে যেটা মানে ইমানের অংশ হিসেবে থাকে যেটা কি থাকে ওয়ার্ডস থাকে এবং ডেটস থাকে মানে কথা থাকে এবং কাজ থাকে তারপরেই বলতে কথাগুলো আবার কিসের কথা দুই ভাগে ভাগ করলেন অন্তরের কথা এবং জিব্বার কথা তার মানে অন্তরে আপনি বা আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এতে যেমন বিশ্বাস করতে হবে এই কথাটা মনে মনে বলতে হবে বা আনতে হবে মুখেও সেটা বলতে হবে অ্যাট দ্য ডেটস অব হার্ট এবং অন্তরের কিছু কাজ আছে অন্তরের কাজ আল্লাহকে ভালোবাসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এগুলো হচ্ছে অন্তরের কাজ জিব্বার কিছু কাজ আছে আলহামদুলিল্লাহ বলা আপনি জানেন যে সোমান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আমরা অনেক অনেক বলি বা বলতেই করি আমাদের যে একটা ভালো জিনিস ছিল আমরা আলহামদুল্লাহ বলে এটা এটা জিব্বার কাজ যে এই যে সকল প্রশংসা আল্লাহর বললেন বা এই ধরনের আছে মানে লাই আহ্লাহ বলা আশ্লাহ আল্লাহ জিব্বার কাজ আবার এই কথাগুলো আপনি অন্তরের অন্তরেরও কাজ এগুলো অন্তরে আল্লাহকে ভালোবাসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকা অথবা মানুষকে মানুষের জন্য ভালো চাওয়া মানুষের দোয়া করা এগুলো অন্তরের কাজ অন্তরে ভালো কাজ জিব্বার ভালো কাজ আছে যাই হোক কাজ আছে মানে ইমান ইমানের জিব্বার কাজের ভিতরে যেতেগুলো বললাম লা আল্লাহ বলা ভাইত্যি ফিজিক্যাল ফ্যাকাল্টি ফিজিক্যাল ফ্যাকাল্টিস মানে কি আপনি নামাজ পড়বেন আপনি আল্লাহর পথে চলবেন যে যেটা যে আপনি হালাকায় যাচ্ছেন এটা আল্লাহর পথে যাচ্ছেন আপনার মসজিদের কথা হাঁটতেছেন আল্লাহর পথে হাঁটতেছেন মানে ওই সেন্সে আল্লাহর পথে বাইফা ওই সান্সে আমি বলতেছি আর বলছি মানে ফিজিক্যাল ফ্যাকাল্টি কাজ করতেছে কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে যে জন্য ধরেন জাস্ট ফর এক্সাম্পল আল্লাহ দূরের থেকে আসতেন সাহাবি তাকে কাছে আসতে চাইছে না এই বলছেন যে আল্লাহ কাজ করতেছে বা আল্লাহর দিকে যাচ্ছে সে বা আল্লাহ তার জন্য রিওয়ার্ড আছে এগুলো হল সে যে ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজ তো আমরা ইনশাল্লাহ এইখান থেকে নিয়ে আমরা যা শুরু করলাম আজকে আজকে শুরু না করলেও পারতাম এখান থেকে নিয়ে আমরা নেক্সট দিন পড়ব ইমান সম্বন্ধে আলোচনার জামার আঁকি দেখি ইমান সম্বন্ধে আমাদের কী বিশ্বাস হতে হবে বা ইমান সম্বন্ধে আমাদের কী ইমান হইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেক মানুষ কিন্তু এই জন্যই আলোচনার জামাতে বের হয়ে গেছে যেমন আমি বললাম মুরজাদের কথা যারা মনে করে একবার লাইলাহল্লাল্লাহ বললেই হবে আর কোন কাজ না করলেও সে মুসলমান থাকবে আর কোনো আমল যদি নাও করে সে মুসলমান থাকবে নজবুল্লাহ আমরা দেখব যে পৃথিবীতে অনেক বিভাজন কিন্তু এই ইমানের ডেফিনেশান থেকে হয়ে গেছে সোহানা কালামদিকা আশাদুল্লাহ আল্লাহল্লা সতর্ক অত বেলাই আমরা যে শুনলাম তার ভিতরে যদি আমাদের জন্য উপকারী কিছু থেকে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আর যদি অপকারী বা অনিষ্টকর কিছু থাকে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সন্তানের তরফ থেকে আমরা যে শুনলাম তার ভিতরে জীবনে যেগুলো ভালো ব্যাপার বা যেগুলো আমরা শিখলাম নতুন অথবা নতুন না হইলো যেগুলো আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়া হলো সেইগুলো আমরা চেষ্টা করব জীবনে বাস্তবায়ন করতে একটু একটু করে হলেও বাস্তবায়ন করতে চেষ্টা করবো শুধু যেন আমাদের মেন না হয় কথার কথা না হয় যে আমরা শুনলাম এককান্তে ঢুকলো এক বেরিয়ে গেল সেরকম যেন না হয় আসসালামু আলাইকুম